الحمد لله, الحمد لله نحمده ونستعينه ونستغشره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضرره فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل على وعلى آل محمد وعلى اهل محمد كما سنى تعالى بكرة هو بكره تصلا والنبي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور وكان صدق الله مولانا العظيم আল্লাহতালার ফজল আল্লাহ আল্লাহতালার করম আল্লাহতালার মেহরবানি যিনি আমাকে আর আল্লাহ আল্লাহতালার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে আল্লাহ আল্লাহতালার কালাম থেকে কিছু কথা বলার শোনার তাহিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইও আমাদের এখানে জমা হওয়া আমাদের এখানে একত্রিত হওয়া দুনিয়ার কোনো গরজে আমরা জমা হইনি আমরা আল্লাহ আল্লাহতালার জন্যই জমা হয়েছি এই জন্য প্রথমত জমা হওয়ার নিয় ঠিক করা দরকার আমাদের জমা হওয়া কেন আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্টি করার জন্যই আমাদের জমা হওয়া আমরা আল্লাহ আল্লাহতালার জন্যই জমা হয়েছি বলেন তো আমরা কেন জমা হয়েছি আমরা আল্লাহ আল্লাহতালার জন্যই জমা হয়েছি যদি আমরা আল্লাহ তালার জন্যই জমা হয়ে থাকি তো এই মুহুর্তের রব্বুল আলমিন আমাদের জন্য পুরস্কার ঘোষণা দিয়ে দিচ্ছেন রবুল আলামিন বলে দিচ্ছেন ফাউস হেদুক ফেরেসটা তোমরা শোনো আমি তাদেরকে মাফ করে দিয়েছি এই জন্য আমাদের জমা হওয়ার গরজ ঠিক করা দরকার আমাদের একত্রিত হওয়ার উদ্দেশ্য ঠিক করা দরকার আমরা এখানে কেন একত্রিত হইলাম এটা জন্য নিচক কোনো পিকনিক না হয়ে যায় এবং নিচক শুধু ঘুরা না হয়ে যা এটা দেখতে গেলাম এটা না হয়ে থা বলকে এটা এজন্য হয় আমি তো আল্লাহ আল্লাহতালার জন্যই আসছি আমি তো আল্লাহতালার জন্যই আসছি বলেন আমরা কেন আসছি বলেন আল্লাহতালার জন্যই আসছি এই কি জন্য আসছি এর উত্তর দিয়ে নম্বর ঠিক হবে নম্বর বসবে আমাদের দিলে দিল দিয়ে নম্বর বসবে আল্লাহ তালার ওখানে নম্বর বসে নম্বর নাম্বার বসে এই জন্য হজরত সিদ্দিক আকবরতি আল্লাহ তালাহানহ এত দামি হলেন কেন তিনি তো মাগ্রীবের নামাজ তিন টাকাতেই পড়তেন আর ফারুক আজম তো তিন টাকাতেই পড়তেন হজরত ওসমান তো তিন টাকাতেই পড়তেন আমরাও তো তিন টাকাতেই পরছি না কি আমরা চার টাকা পরছি না কি আমরা দু টাকাত পড়ছি তিনি যে তাসাহুদ পড়তেন আমরা তো সেটাই পড়ছি লেকিন নাম্বারের বেলায় এত ব্যবধান কেন বলে শুধু দিলের ব্যবহারের কারণে দিলের পরিবর্তনের কারণে নাম্বারের বেলায় এই পরিমাণ ব্যবধান হয়ে গেছে অমর রাজি আল্লাহতাল থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ সমস্ত জিনদের নেকি যদি এক পাল্লা দেওয়া হয় তো সিদ্দিক আকবরের পাল্লা ভারী হবে এতটা দামি কেন হলো কি দিয়ে হইল বলে শুধু দিলের কারণে হয়েছে কোন কারণে বলেন দিলের কারণে এই দিলের উপরে এক মেহনত জরুরি কালকে আমরা রামগঞ্জ গেছিলাম আমি দোকানের দিকে চায় রইলাম এক দোকানদার তার ফলগুলোকে একটা একটা করে মুছে। কমলা একটা একটা করে মুষে মুষে মুষে আরেক জায়গা রাখে প্রতিটা কমলা সে মুছে। যে একটা একটা করে মুছে তো আলিয়ে দিয়ে মুষে মুষে মুষে সে আরেক জায়গায় রাখে সে বুঝছে যে মুসলে এটার দাম বাড়বে বোঝা গেছে কিনা বলে কি বোঝা গেছে মুসলে দাম বাড়বে তাহলে কমলা মুসলে যদি দাম বাড়ে আপেল মুছলে যদি দাম বাড়ে আর জুতার দোকানদার দেখবেন তারা জুতা খালি মুছতে থাকে সে বুঝে মুসলে দাম বাড়ে তাহলে বোঝা গেছে দিল মুছলেও দাম বাড়ে বরং সের যে পরিমাণ দিল মুষবে তো সে এই পরিমাণ দামি হবে কী বলেন আল্লাহতালার কাছে দামবারে কি দিয়ে দিল দিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে দামবারে কি দিয়ে বলেন দিল দিয়ে এখন নবী হওয়ার তো সুযোগ নাই রসুল হওয়ার তো কারোর জন্য সুযোগ নাই কোনো যুগেই সুযোগ ছিল না নবুয় চেয়ে আমার বিষয় নয় রেসালাত চায়া পাওয়ার বিষয় না কোনো যুগেই রসুল চায়া হওয়ার বিষয় ছিল না নবী রসুল চায়া নামার বিষয় ছিল না এরপরে সাহাবি হওয়ার বিষয়ও আমরা আমাদের জন্য সুযোগ নেই তাবেই হওয়ার বিষয়ও আমাদের জন্য সুযোগ নেই তাবে তাবি হওয়ার বিষয়ও আমাদের জন্য সুযোগ এমন কি এখন যদি আমি বলি দুনিয়ার লাইনে বড় ডাক্তার হয়ে যাব আমি আজকে থেকে এটাও আমার জন্য এখন সুযোগ নাই। আমি যদি বলি এখন থেকে আমি ইঞ্জিনিয়ার হব তো এটাও আমার জন্য সুযোগ নাই। যদি আমি বলি এখন আমি পাইলট হব তো এটাও আমার জন্য এখন সুযোগ নাই। আমি যদি এখন বলি আমি ম্যাজিস্ট্রেট হব তো এটাও আমার জন্য এখন সুযোগ নাই। আমি যদি বলি আমি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হয়ে যাব এখন বলে এটাও আমার জন্য এখন সুযোগ নাই। এখন কোনোটাই তো আমার জন্য সুযোগ থাকলো না কিন্তু একটা জিনিস আছে যেটা আমার জন্য আমি আমার জন্য আপনার জন্য আলেমের জন্য গায়ের আলেমের জন্য পুরুষের জন্য মহিলার জন্য একটা জিনিস হওয়ার সুযোগ আছে বলবো একটু বলবো একটা জিনিস হওয়ার সুযোগ আছে সেটা হলো আল্লাহর হওয়ার সুযোগ আছে বলেন কি হওয়ার সুযোগ আছে বলেন কি হয় হ্যাঁ যেটা হওয়ার সুযোগ আছে আমার জন্য আমি যদি এটা না হইলাম তা আমি কি পরিমাণ বদমসী হইয়া কবরে পৌষে গেলাম এই সুযোগ আমাদের সকলের জন্য উন্মোচিত কিনা সকলের জন্য উন্মুক্ত কি না সকলের জন্য কি উম্মুক্ত আমি কি ইচ্ছে করলে এখন এমপি হয়ে যাবো আমি কি ইচ্ছে করলে এখন মন্ত্রী হতে পারি হ্যাঁ আপনারা হাজারো মানুষ আছেন ইচ্ছা করলে এখন ক্ষতি হইতে পারবেন না আমার আমাদের এই স্যার হাই স্কুলের হেডমাস্টার স্যার যদি এখন ইচ্ছে করে তো ক্ষতি হয়ে যাবে এটাও সম্ভব না এখানে হাজারো মানুষ আছেন যিনি ইচ্ছে করলে আপনাকে কেউ বয়ানেও দেওয়া দিবে না তাহলে দুনিয়াতে আপনি কোনোটাই তো হতে পারতেছেন না একটা জিনিসের রাস্তা খোলা সেটা হলো আপনি আল্লাহ রি হওয়ার রাস্তা খোলা বলেন এটা কার জন্য প্রতিবন্ধকতা আছে এখানে जुन बोलें क्यों? कौन जोक जो जुन जोक तो लगे तो, तो अल्प एक আমরা অল্প সময় আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কি বলেন আর যদি আপনি আল্লাহর উল্লি হয়ে যান বলবেন যে যদি আমি আল্লাহর হই তো কী হবে আল্লাহর আলী যদি আপনি হয়ে যেতে পারেন তো রফুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ তুমি যদি আমার বন্ধু হয়ে যাও হাও আমি কথা দিলাম তোমার মরণে হাসরে আর কোনো ভয় থাকলো না হু মিয়াহ জানুন আর কোনো চিন্তা তোমার রইল না আপনি বলেন তো এর চেয়ে বড় সুসংবাদ দুনিয়া চাকিয়েছে যাও তোমার কোনো টেনশন নাই যাও যাও তোমার কোনো পরোয়া নেই যাও তুমি যদি আমার অলিদের কাতারে তোমার নাম তুলতে পারো তো যাও আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নেই কী ভাই এখন যেন আমি জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে আমি অলি হইতে চাই এবার সকলের নিহত করেন তো মনে মনে কী ভাই সকলের নিয়ত আছে কি না বলে বরং এটা ছাড়া তো আমি কোন ব্যবস্থা দেখতেছি না আমি তো আর কিছু হইতে পারলাম না আমি তো নবী হইতে পারলাম না আমি তো রসুল হইতে পারলাম না আমি তো সাহাবি হইতে পারলাম না আমি তো তাবে তাবে তাবিও হইতে পারলাম না আমি তো মহাদুষও হইতে পারলাম না মুফতিও হইতে পারলাম না কিছুই তো পারলাম না একটা রাস্তা আমাদের সামনে খোলা আমি অলি হয়ে যাওয়ার রাস্তা খোলা আর এটা যদি আপনার নামের সাথে আপনি লাগাইতে পারেন দুনিয়াতে লাগবে না দুনিয়াতে বলা জরুরি না কেউ আপনাকে বললো না ইনি আল্লাহর এটা কেউ বললো না কিন্তু যদি আরশা আজিমের গায়ে আল্লাহ আপনার বলেন আমি তোমার আর আরশা আলী আজিমের মালিক যদি বলে আমি তোমার আর তার আর কিছু লাগে বলে কি হয় বলে ইনি প্রধানমন্ত্রীর ড্রাইভার ইনি ড্রাইভারদের মধ্যে শ্রেষ্ঠ বলি ইনি প্রেসিডেন্টের ডাক্তার তিনি এবার ডাক্তারদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার ইনি প্রেসিডেন্টের ডাক্তার ডাকতে অনেক বড় বড়ো দামি হাসপা হাসপাতালে দেখবেন ডাক্তারের নেম প্লেটে লেখা আছে ইনি প্রেসিডেন্টের ডাক্তার আছে কি নাই বলে তো বলে আমি যদি আল্লাহর অলি হয়ে যাই তো আল্লাহ তালা বলবেন আমি তোমার বন্ধু যাও তোমার লকব এখন থেকে অলিউল্ল তোমার লকব সফিউল্ল তুমি এখন থেকে শুধু জায়েদ না শুধু খাওয়ালে না বলে ফেরেস্তারা এখন তোমাকে হলিউল্লাহ হিসেবে ডাকে তোমাকে সফি উল্লাহ হিসেবে ডাকে তাহলে এটা হওয়ার রাস্তা খোলা কিনা বলে খোলা না এটা হওয়ার রাস্তা কি বন্ধ না খোলা কোন পর্যন্ত খোলা এটা সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত খোলা সূর্য তো এক সময় পশ্চিম দিক থেকে উঠবে না বলে সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত আল্লাহর হওয়ার রাস্তা খোলা আহ আল্লাহ আমাদেরকে আল্লাহর সকালে মেরে ভাইও জগতে মানুষ কত কিছুই তো করে না যত কিছুই তো হয় কত কিছু হওয়ার জন্যই তো মানুষ কত ফেরে কি পরিমাণ কষ্ট করে মানুষ কিছু একটা হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করে কি ভাই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করে আর আমি আল্লাহর বলি হওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না খুব বেশি কি? মোটেও না হাজার তাহ মোরমতুল্লাহ বলতেন যে একটা ম্যাচ কিনা যতটা কঠিন আল্লাহর বলি হওয়া তার চেয়েও সহজ तो एक टाक लागे दोकान पर आल्लाइल चालान सहज बोले रिक्शा चालान शिखा बोलि हार नस्खा कि सहज दुनिया थे? আল্লাহর কসম আল্লাহর বলি হওয়া এই শুধু পৃথিবীতে সহজ রিক্সাওয়ালা হওয়া অনেক কঠিন সিএনজিওয়ালা হওয়া তো আরো কঠিন ড্রাইভার হওয়া তো আরো কঠিন হ্যাঁ রাজমিস্ত্রি হওয়া তো আরো কঠিন দুনিয়াতে যে কোনো পেশাজীবী হওয়া আরো কঠিন এটা আল্লাহর অলি হওয়া আরো সহজ আপনি বলবেন যে হচ্ছে আল্লাহর অলি হওয়া তো সহজ কেন আল্লাহ তারা দুই শব্দে বলছেন দুই শব্দে শুধু দুইটা শব্দ বলছেন দুইটা শব্দ বলছেন আল্লা একটা শব্দ আল্লাহ তালা বলেন যারা না ইমান আনে। এবং তা আর উপরে উঠে বলেন যারা না ইমান আনে এবং তাকে আর উপরে উঠে এই শব্দ বলেন তা কো তাক বলে এই লোকটা আল্লাহর বলি হয়ে গেল বলেন তো পৃথিবীতে কোন পেশা আপনি দুই শব্দ দিয়ে বুঝাই দিবেন কোন বাণিজ্য দুই শব্দ দিয়ে যথেষ্ট দুনিয়াতে কোন যোগ্যতার জন্য কোন যোগ্যতা বিবৃতি দেওয়া এত সহজ শুধু আল্লাহর বলি হওয়া দুই শব্দ ইমান বলেন বলেন কি বলছি স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো বিষয় স্বর্ণ দিয়ে স্বর্ণ দিয়ে লিখে দেয়ালে চোখের সামনে টাঙ্গিয়ে রাখার বিষয় আল্লাহর বলি হওয়া দুনিয়াতে সবচেয়ে বড় সহজ শুধু দুই যোগ্যতা লাগবে একটা হলো ইমান আর একটা হল তাক হওয়া বলেন একটা হলো কি বলেন আরেকটা হলো কি বলেন আল্লাহ আমাকে বোঝ দান করেন আমার ভাই ইমান তো আমরা কিছুটা হলেও বুঝি এই শব্দটার সাথে আমাদের কিছুটা হলেও পরিচিতি আছে দেখুন তাকোয়া শব্দের সাথে আমাদের কোনো পরিচিতিই নাই ঠিক না তাকোয়া শব্দের সাথে আমাদের কোনো কি নাই পরিচিতি নাই অথচ এই তাকোয়া শব্দটা ইমানের পরে পর্যারিমে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তাকোয়া শব্দটা ইমানের পরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যে শব্দ সেটার নাম হলো তাকোয়া সেটার নাম কি বলেন তাকোয়া एबार सहज भाषा तकोआर तर्जमा करें तो, तो एकदम एक शब्दे तकोआ तर्जमा हलो समस्त गुना झेड़े देवा समस्त गुना ड़े तो तको आर तर्जुमा कि समस्त गुना झेड़े देव एबारें तो अल्लाह रलि के तर्जमा भी करें ইমানের সাথে বলেন যে সমস্ত গুণা ছেড়ে দেয় এই মুসলমান আল্লাহর বলি হয়ে গেল আল্লাহ এক শব্দ বলেন তাক উচিত ছিল আমরা এই শব্দের এখন দশটা দশটা করতাম কিন্তু আমরা দিনের বিষয় এতটা নিচে নামছি যে আমাদের সামনে এখন শব্দই আমাদেরকে শিখতে হয় না তাইলে দুই শব্দের নাম আল্লাহর বলি হ আল্লাহর বলি দুইটা জিনিসের নাম ইমান এবং তাক্ত হ বলেন ইমান এবং তাক্ত হ ইমান এবং কি এটা কি এটা মজার বিষয় আযাত আয় ক্যারিমা আমি সঞ্চয় করছি শুধু তাক উপরে। এক সাথে সুরায় মা একে পৃষ্ঠাতে ছয় বার আসছে ছয় বার একে পৃষ্ঠা ওত্তকুলাম কদির ওয়ালমু অদীদুল হেকাবালিমা তাম আল্লা আল্লাহ কেন ভয় করব হাফেজুল্ল আল্লাহ তালাকে ভয় করেন ভয় করবা শোন নিশ্চয়ই তিনি কঠিন শাস্তি দিতে পারেন তো যিনি কঠিন শাস্তি দিবেন তাকে তুমি কেন ভয় করবে না যিনি কঠিন শাস্তি দিতে পারেন যিনি কি পারেন কঠিন শাস্তি দিতে পারেন তুমি কেন তাকে ভয় করবে না আমার কোরআন সব পানো আমার কোরআনশীব আমার গাড়ি থেকে আমার কোরআনশিপ নিয়ে আসো তো আমার গাড়ি থেকে আমার কোরআন শিব নিয়ে আসো কি ভাই তাহলে বলেন তো আল্লাহর বলিফার সিলেবাস কি মান আর কি কি করছি সমস্ত গুণা এবার বলেন তো এটার জন্য কি কামেল পাস করতে হবে দাওরা বাস করতে হবে পুরুষ হওয়া লাগবে মহিলা হওয়া লাগবে কোন যোগ্যতা লাগবে যে কোনো বয়সের যে কোনো যোগ্যতার মানুষ যে কোনো সম্পদের মানুষ যে কোনো চেহারার মানুষ যে কোনো রঙের মানুষ আজ থেকে গুণা ছাড়বে সে আজ থেকে মোত্তাকি হয়ে গেল আজ থেকে আল্লাহ বলি হয়ে গেল এখন বলবেন যে হুঁজে তাইলে পিছনের রেজিস্টারে কি হবে পিছনে যেগুলো উঠে গেছে এগুলোর কি হবে পিছনে যেগুলো ভরে ফেলছে এগুলো কি হবে ওগুলো তো আমাদের কাছে রিমুভার আছে রিমুভার রিমুভার মুসুনি আছে মুসুনি মুসুনি ওগুলোর জন্য কী আছে বলেন মুসুনি আছে আমাদের কাছে আমাদের পকেটে মুসুনি আছে মুসুনি কিন্তু শয়তান আমাদেরকে মুসুনি ব্যবহার করতে দেয় না শান আমাদেরকে মুসুনি ব্যবহার করতে কি দেয় শতান আমাদেরকে আতর তো লাগাইতে বেশি মানা করে না লেকিন মুসুনি ব্যবহার করতে দেয় না মুসুনি হল এসতে গফার বলেন মুসুনি কী বলেন বলেন মুসুনি কী रेजिस्टर मुसे गोटा चल्लिस बसबिनार्लाम सहज कर लेनी पंचाइस तो ऋण बसत এক দোকান থেকে পঞ্চাশ বছর যাবৎ ঋণ খাইছেন বাকি খাইছেন এখন কয় কেমনে দিয়াম দিশা দিব এত ঋণ হয়ে গেছে আর পঞ্চাশ বছর গুণা হয়ে গেছে মুসবেন এক মিনিটে এক মিনিটে মূষা সহজ এক মিনিটে মোষা সহজ চল্লিশ বছর নামাজ পড়েন নাই এক মিনিটে মোশা সহজ এবার আমাদের সাথে এক বুজুর্গ ছিলেন পঞ্চাশ বছর নামাজ পড়েন নাই ৫০ বছর নামাজ পড়ি নাইফে বৈশাখ পঞ্চাশ বছর নামাজ পড়ি নাই আমি বলছি বহ মজার বিষয় বছর নামাজ পড়েন নাই এ রেজিস্টার কে সাফ করতে পঞ্চাশ সেকেন্ডও লাগতো না পেছনে গুলো মাফ চান সামনার করবেন না বলে ওয়াদা করেন শেষ আলহামদুলিল্লাহ এখন তো উনি আল্লাহর হয়ে গেছে এখন তো পাঁচ শক্ত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে কি ভাই আর যদি আমি ওনারা বলতাম কিভাবে সম্ভব আপনার পঞ্চাশ বছর তোকে তো সামনেও ঘটতাম না কথা ঠিক না ব্যাটে গসুল বা আগে সুসংবাদ লাগাও সুসংবাদ তোমার গুনায় পাহাড় পাহাড় পাহাড় পাহাড় ছুটে এসে বলো কয় লাগছে রবিল্লি বলে বলবেন যাও ফেলিস্তা ও রেজিস্টার সাফ করে দাও ওর এখানে নতুন রেজিস্টার বসাও নতুন রেজিস্টার বসাও ওরেখানে নতুন খাতা বসাও নতুন খাতা বসাও কি পরিমান রহমান কি পরিমান তোমার গুণা যদি জমিন থেকে আসমান ভরে যায় যদি ছয়শ কোটি মানুষ একসাথে নফর মানে করে তারপরেও জমিন থেকে আসমান ভরবে না আল্লা তাদেরকে হেফাজত করে না দূর দূর থেকে আসে আল্লাহ তাদেরকে জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনা ভরে যায় রহমত আল্লাহ রহমতের সাগর আরো বেশি আল্লাহ তালা বলে রহমত সবকিছুকে ব্যস্ট করে রেখে আলা আল্লাহ আমার রহমত আমার গজবের আগে আগে থাকে ছুটে আসা বলো আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা বলেন আমি তোকে মাফ করে দিব উবালি আমি তোমাকে মাফ করতে কাউকে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করবে না সয়দান আমাদেরকে এখানে এখানে ধোকা দেয় জানা এখন যদি মাপ চাও তো মানুষ হয়ে যাবা দিন জিন্দিগি চলবে সামনের ব্যবসা চলবে কেন এখন যদি মাপ চাই না। না এখন মাপ চাও খুদা নত আবার গুনা হয় তো আবার মার চুদা নখাস আবার গুনা হয় তো আবার মরচা ولو كانت না মরবা দিনে যদি সত্তর বার গুণা হয়ে যায় আছে আমি রব সব মাফ করে দিব সিদ্ধান্ত শোনাই দিলাম রে দোস্ত কে আমাদেরকে বলবে বাফ চাও এটা আমরা কেউ বলি না আমরা আর সয়দান আমাদেরকে এটা করতে দেয় না যে এটা করলে তো সাল্লাহ হয়ে গেল কি হয় শয়তান আয়সা বলে শয়তান আলামিন আলমিনকে বলছে আমি ওদের ডান দিক থেকে আসবো ওদের বাম দিক থেকে আসবো সামনে থেকে আসবো পেছন থেকে আসবো তো বলে আলমিন ভাই ঠিক আছে তো কথা ঠিক আছে তোকে হ্যাঁ আমি ওদের ডান বাম সামনে প্যাশন থেকে আসবো আল্লাহ তাহলে বলেন যা আসিস যা তবে এবার যাওয়ার পরে বলে ও মজা ও উপরে বলে নেয় নিচে বলে নেয় ও চতুর্দিক থেকে এসে আমার বন্ধুদেরকে গুমরা করবে আর আমার বন্ধু উপরে হাত তুলবে বলবে রব্বা মাফ করে দেব আর জমিনে শেষ গিয়ে বলবে রব্বিগো সে নিচে গিয়ে নিচে শেষ গিয়ে বলবে আল্লাহ মাফ করে দেন তা আমি তখন তাকে মাফ করে দিবা যদি তুমি তুমি যদি জমিন ভর্তি গুণা নিয়ে আসো তুমি যদি জমিন ভর্তি গুণা নিয়ে আসো আমি জমিন ভর্তি রহমত নিয়ে আসবো তুমি যদি আসমান ভর্তি গুণা নিয়ে আসো তো আমি আসমান ভর্তি রহমত নিয়ে আসবো তুমি যদি সকালে আসো তো আমি সকালে আসব তুমি যদি দুপুরে আসো তো আমি দুপুরে আসব তুমি যদি রাতে আসো তো আমি রাতে আসব। মিন খাতায়া জমিন ভর্তি গুণা নিয়ে তুমি আসো আমি বেকোরা মাকসেরা আমি জমিন ভর্তির রহমত নিয়ে তোমার দিকে আসবো তুমি আমার একবার ডাকবা আমি তোমাকে সত্যের বার ডাকবো তুমি তোমাকে আমাকে মনে মনে ডাকবা তো আমি তোমাকে আমার মনে মনে ডাকবো তুমি আমাকে কোনো লোকালয় মসজিদে ডাকবা তো আমি খাইলি মিনকু এরছে দামি মসজিষে তোমাকে ডাকবো আর তুমি আমার দিকে হামাগড়ে দিয়ে আসবা তো আমি তোমার দিকে হ্যাঁ আসবো আর তুমি আমার দিকে হাইটে আসবা তো আমি তোমার দিকে দৌড়ে আসবো বলে হাত যেমন তেমন আল্লাহ তালা হাত দুটাকে এভাবে খুলে রাখে বলে দিনে যারা গুণা করেছো আশো আমি মাফ করে দেব বলে দিনে বেলা হাত দুটাকে খুলে রাখে বলে রাতে যারা গুণা করেছো আশো আমি মাফ করে দেব ভাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দে্লাহ এই মজুমে আমরা যতজন বসছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব আল্লাহ আমরা তবা করতেছি আল্লাহ আর গুনা করবো না বলে দুই শব্দ লাগাও একটা হলো আল্লাহ পেছনের মাফ করে দাও আর সামনে আর করব না বলে ওয়াদা করিছনেরটা মাফ করে দাও সামনে আর করব না বলে ছেলে যখন আব্বাকে দুশ্চুমি করে তা আব্বা যদি পিজাই লাগায় কি বলে বলো মাফ করে দাও তো ছেলে বলে বলে আব্বা মাফ করে দাও এবার বলো বলো আর করব না বলো আর করব না বলে কি বলে নেব হ্যাঁ যখন আপনাদের এখানে তো কি বলে আরে বলো আর করবো না বলে কি বলে নেবো পিঠে ব্যাথ লাগায় বলে বলো আর করব না আল্লাহ বলেন এস্তকু বই লাই পিছনে একটা মাফ চাও আর বলো আর করবো না বলে তুফ লে আমি রব কথা দিলাম তুমি কামিয়া হ্যাঁ তবা কর না আল্লাহম তুফলে হি কথা দিলাম তুমি এই জন্য আমার রেজিস্টার সাফ করা সহজ না কঠিন বলে দৌলত আর কিছু নাই আপনার বয়স যদি এখন পঞ্চাশ হয় বলেন আপনি কোন দিন স্তের থার করবেন আপনার বয়স যদি ষাট হয় তো আপনি কোন দিন স্তের আমাদের স্যার এইমাত্র খবর শুনাইল গত পরশু ছেলে বিয়ে বউ দেখতে গেছে বউ দেখে আসছে আগামীকাল বিয়ের তারিখ গতকালকে সে ইেকাল হয়ে গেছে এই মাত্র স্যারে খবর শোনায় গতকালকে মারা গেছে গত পরশু বউ দেখে আসছে আগামীকালকে বিয়ের তারিখ গতকালকে সে মারা গেছে কী ভাই আপনি বলেন কোন ভরসায় বসে আছেন যে আমি তো চল্লিশ বছর হয়ে গেলে এস্তেফার করব। আমি তো ষাট বছর বয়সে ইস্তেক ফার করবো আমি তো রিটায়ারমেন্টে গেলে পরে এস্তেফার করবো আপনি কোন ভরসায় বসে আছেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন্লাহর এই জন্য বেরে ভাই মূল বিষয় তো হলো ইমান এবং তাকওয়া ইমান এবং কি বলেন তাকোয়া যদি আল্লাহ তালা কখনো সুযোগ দেয় আপনারা আবারও আসেন আমি ইনশাল্লাহ তাকওয়ার উপরে আলোচনা করবো তাকোয়ার ফাজায়েলগুলো আপনাদেরকে শোনাবো আমি আমি চব্বিশটা আয়াতে কেরিমামার করে আনসের মধ্যে ডাক দিয়ে রাখছি अंखान बेर करते कष्ट पासे नाई आल्लर सब चेटाबाज्यतार्ज ना कि सिलेबा सहज सिले आप हेते चाहिए सकले अल्लाहर चाहिए भाई गड़ीटा कि ठीक है कटा बजे এবং ফের সাক্ষী রেখে বলছে তোমরা সাক্ষী থাকো ওদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম এবার ফেরেস্তা বলে আব্বানা ফিহিম ফলান একজন মানুষ এরকম আছে লাইসামিন হোক যে এদের মধ্যে না এমনিই আছে রিপোর্ট নিতে আসছে রিপোর্ট নিতে হ্যাঁ যা সুসী করতে আসছে লিখতে এসছে দেখতে আসছে তা আল্লাহ তালা বলেন হুমুল কৌম লা আসকা জলিস এরা এমন আমার প্রিয় এদের সাথে যে বসে সেও বঞ্চিত হয় না কী হয় দুলার দুলার সাথে যে যায় যারাই যায় তারাই কি। तर पद कुली जाएर कुली दूला खा बर कुली दूला बार मजार विषय हलो चल्लिश बस जिन नाम पढ़ें नहीं दाम ए चल्लिस बचर पर्सेंटे बसि अच्छा क्यों बोलते क्यों सम्भव কারণ চল্লিশ বছর যিনি নামাজ পড়ছেন শুধু নামাজের দাম আর তার গুণাগুলোর নামাজ দ্বারা দেওয়ার দাম দেখছেন কিন্তু শব্দ দুইটা আস্ত গফুরুল্ল আস্ত গ্লুব ইলাই আস্ত গফুরুল্লুব ইলাই আস্ত গফুরুল্লুব ইলাই হাজরত রাদি আল্লাহ তালু মসজিদে নৌবীতে তিফ নিয়ে আসলেন আইসা দেখলেন যে কিছু মানুষ এক জায়গায় বসা আছে হাজরত মহাবিয়া জিজ্ঞেস করলেন মা জা এই তোমরা কেন বসছো এখানে এখন আমিও যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কেন বসছেন এখানে দেখেন জিজ্ঞেস করেন মহাবিয়া হাজার মহাবিয়াল জিজ্ঞেস করেন মা আজলা সাকুম এখানে কী লেগে বসত তোমরা আলো তারা বললেন জালাসনা নজুরল্লাহ আমরা বসছি একটু জিকির করবো বলে আমরা বসছি কেন বলেন একটু জিকির করবো উনি বলেন আল্লাহ কসম কসম লাগে কসম দিয়ে বলছি মা আজলা সাকুম ই অন্য কোনো কারণে বসনাই তো না না বলল আমরা না খেয়ে বলছি আমরা শুধু এই জন্য বসছি আমরা একটু জিজ্ঞির করে নিব আচ্ছা হাজর মাহাবিয়া বলেন আমি তোমাদেরকে এই সন্দেহ করে জিজ্ঞেস করি নাই কসম দেই বলুন আমি এভাবে কসম দিতে রসুলকে শুনছি এবার রসুল করিম সাল্লুত আলিয়া বলেন আচ্ছা তাইলে কি তোমরা এই গরজে বসছো শুধু জিকিরের প্রয়োজনে বসছো হা জিকিরের প্রয়োজনে বসছি এই মুহূর্তে আল্লাহকার করতেছে এই মানুষগুলো শুধু আমার জিকিরের জন্য একত্রিত হয়েছে বলে যে মসজিদ গর্ব করে যে মসজিদ মিহার স্বয়ং রকবুল আলমিন অহংকার করে এই মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে গর্ব করেন কি বলেন আপনাদের এখন এই মুহূর্তে আমাদেরকে নিয়ে কি করতেছেন বলেন আল্লাহ তালা এই মুহূর্তে আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন গর্ব যদি বলে হ্যাঁ আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে নিয়ে কি করতেছেন বলেন গর্বও করতেছেন সোহানো ও বলে জিকিরের মজিসের দাম কত জানো জিক রহমত অবতীর্ণ হওয়ার পক্ষ থেকে এই মজলিসে কুটি কুটি ফেরেস্টা আমাদেরকে ঢেকে রাখছে আমাদেরকে কি রাখছে বলেন এবং এই মুহূর্তে অধিক রুহমুল্লাহ এই মুহূর্তে আল্লাহ আরসবাহী ফের কাছে আমাদের নাম ধরে ধরে আলোচনা করতে আল্লাহ বলছেন যে দেখো কি হয় আল্লাহ তালা আমাদের সব ভাইকে খবর পারে না জায়গা তো হচ্ছে না কি করা যায় ভাইয়া একটু একটু আগে একটু আগে বানান একটু কষ্ট করে এই যে এই দিকে একটু খালি আছে একটু আগে ন আল্লাহ তালা আমাদের সবাইকে তাও আজি সব ঢুকেন ঢুকে ওই দিক থেকে আস্তে আস্তে ভিতরে পাঠা দেন সাল্লাহ আল্লাহ করেন আল্লাহন আমালকুম বে আমি বলেন আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে দিবে এই আমলের কথা কি বলবো না রাজাকে কুটি কুটি গুনে বলন্দ করে দিবে এ কথা কি আমি বলবো না আল্লাহ রাস্তায় স্বর্ণ আর চাঁদি রাশি রাশি স্বর্ণ আর চাঁদি খরচ করে দিবা এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না বলেন যে ওয়াইল মিনকু আদু আকুম তোমরা দুঃশ্মনের মোকাবেলা দাঁড়াবা ফত রিবু আনা কাহুম দুশ্মনের গরদান উড়াইয়া দিবা গদান উড়াই দিবে এর চেত আমি আমলের কথা কি বলবো না সাহাবাইকরম বলেন বলেন বলেন আল্লাহ তালার জিকির হলো এই সব কিছুর থেকেও দাঁড় বলে জিকির এমন এক বিষয় জিকির এমন এক বিষয় সবচেয়ে ছোট অঙ্গ দ্বারা যেটা করতে হয় সবচেয়ে ছোট অঙ্গ অঙ্গা সবচেয়ে ছোট অঙ্গ হাত পা সবচেয়ে সবচেয়ে ছোট। এটা এটা নাজুক কিন্তু এমন এক অঙ্গ যেটাকে কুটি কুটিবার নালেও যেটা জীবনে কখনো ব্যথা হয় না জিব্বা কারো ব্যথা হয়েছিল জীবনে হ্যাঁ জিব্বা কথা বলতে বলতে জীবনে ব্যথা হয়ে গেছে এরকম কোন নজির কী আছে জীবনে তো জিব্বাকে ব্যথামুক্ত কেন রাখলেন শুধু বেশি জিকির করার জন্যই জিব্বাকে মুক্ত রাখছে আল্লাহ তালা ব্যথা সৃষ্টি করে ব্যথাকে বলেছেন আমার বন্ধুর জিব্বাকে স্পর্শ করবো না আর জিব্বা বানায় জিব্বাকে বলিয়া দিচ্ছেন তুমি কখনো ব্যথা হইও না এই জন্য কুমিল্লা শহরে এত ডাক্তার এত হাসপাতাল কোনো ডাক্তারের গায়ে নাম নাম লেখা নাই ইনি জিব্বা বিশেষজ্ঞ এই এই নামে কোনো ডাক্তার নাই কথা ঠিক নয় পাঠিয়ে বল এখানে অনেক ডাক্তারও আছে এই নামে কোনো ডাক্তার আছে ব্রেন স্পেশালিস্ট আছে কিনা না নাক গলা আছে কিনা চর্মযৌন আছে কিনা কিডনি আই সবই তো আছে কোনটা নাই শুধু কোনটা নাই বলেন জিব্বাই স্পেশালিস্ট নাই ফলে জিব্বাই স্পেশালিস্ট নাই কেন আল্লাহ তালা জিব্বাকে বলে দিয়েছেন তোমার কাজ হলো আমাকে নিয়ে থাকা আর আমার কাজ হলো তোমাকে হেফাজত করা তুমি আমাকে নিয়ে নড়তে থাকবা আর আমি না তোমাকে ব্যথা করে দেব তোমার মধ্যে রোগ ব্যাধি দিতাম না সোহা আল্লাহ সোহা আল্লাহ এই জন্য জিকিরের মতো জিন্দগি আল্লাহ তালা আমাদেরকে সিপ করেন জিকির কোনো আল্লাহওয়ালার সহবত ছাড়া জিকির আসে না জিকি শুধু পড়ার দ্বারা আসে না জিকির শুধু পড়ার দ্বারা কি বলেন যেমন ধরেন শুধু পড়ার দ্বারা কেউ মোটরসাইকেল জীবনেও চালাতে পারবে না বুঝেন না কথা মনে হয় শুধু পড়ার দ্বারা মোটরসাইকেল চালানোর কি সুযোগ আছে যদি আজ থেকে একশো বছর হায়াত পায় আর একশো বছর মোটরসাইকেলের উপরে সে গবেষণা করে রাস্তায় সে উঠে নেয় আরেকজন ড্রাইভারে স্মরণাপন্ন হন না হয় নাই বলেন এর মোটরসাইকেল কি বাজারে যাবে না গর্তে অথচ ড্রাইভার তো সেভেন পাস ফাইভ পাস ফোর পাস ড্রাইভারের স্মরণাপন্ন না হইলে ওই এম পাস মাস্টার্স পাস আর পিএচডি পিএইচডি হোল্ডার ডক্টর সাহেবের কী হবে না মোটরসাইকেল কোথাও যাবে না বা গন্তব্যে যাবে না তাহলে বোঝা গেছে এর জন্য কি লাগে বলেন হ্যাঁ আচ্ছা আপনি যেই পরিমাণ মেডিকেল পড়াশুনা করেন কোনো দিন কোনো ডাক্তারের সাথে থাইকা কারণ ইঞ্জেকশন ফুস করে নাই এই ডাক্তার ইনজেকশন ফুস করতে পারবে জীবনে কী হয় তাহলে তো বোঝা গেছে কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে যাওয়া দরকার কথা ঠিক না ব্যাপার বলেন কোনো না কোনো আল্লাহওয়ালার সঙ্গে মাঝে মাঝে কি যাওয়া দরকার বরং এটাকে লাজেম বানানো জরুরি যে আমি একজন আল্লাহ আল্লাহওয়ালাকে ভালোবাসি এটা আমার জীবনের সিদ্ধান্ত কি হয় হাসান ময়দানে যখন ঘোষক ঘোষণা দিবেন আইনাল মুহাবা ফিল্লা ওই দুজন মানুষ কোথায় তার আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতাম ইজিতামা আলিল্লা এরা আল্লাহর জন্য জমা হইতোতা আলিল্লা আল্লাহর জন্যই পৃথক হইতো আল্লাহ দুজন উঠবে এই দুজন দাঁড়াবে ওই দুজন দাঁড়াবে ওই দুজন দাঁড়াবে হ্যাঁ আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতাম আল্লাহ তালা বলবেন ফেরেশ দা ওদেরকে আরশা আজিমের নিচে গিয়াত রেস্টে রাখো রেস্টে রাখো ইয়মালা জিল্লা ইল্লা আরশি যেদিন আরশা আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আপনাদের কি এক হয় বিশ্বাস হয় আচ্ছা আরাফার মাঠে আরাফার মাঠে যখন কোনো ছায়া নাই তখন বলেন তো এই সূর্যের তাপটা তখন কেমন লাগে গত বছর শরীফে জুমার দিন কোথাও জায়গা পেলাম না কোথাও জায়গা পেলাম না রোদে গিয়ে জায়গা পেলাম রোদে ফুলিশ একটা ছাতি তুলে রাখছে ফুলিশ মনে হয় তার ছাতি টান নিছে কমপক্ষে বিশ জন মানুষ মাথা ঢুকেছে এমনি করেছি সামনে পুলিশের ছাতির নিচে ওই বেটা কতক্ষণবার উঠে গেছে গা তখন আর পাইছি যে এই সময় একটা ছাতির কি পরিমান দরকার আর যেদিন সূর্য দেড় হাত উপরে আর ওখানে টাইলস ছিল এমন টাইলস যে টাইলস গরম হয় না মক্কা শরীফের ওই টাইলস ছিল ঠান্ডা উপরে হইল সূর্য কতগুণ দূরে তেরো কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আচ্ছা নয় কোটি তিরিশ লক্ষ মাইল কেউ কি ফিজাদুরে মাইফা কৈছে না এটা ওই হইল কেমনে বিজ্ঞান বলছে এটাটা একটা ধারণা এটা কী ধারণা আরো কম হইতে পারে কিন্তু রসুল তো বলছেন হাসল সূর্য হবে তোমার আমরা ব্যবহার করি না সুরমার সলাটা কোদ্ি রসুল বলছেন সুরমার সরার উপরে হবে সূর্য সুরমার সলার মতো হবে সরার মত আর জমিন তামাট জমিন কি বলেন জমিন কী তা বরু ফজরামান সাহের সাথে মালে আব্দুল মালিক সাহেব মালিক সাহেব একটু যান মালিক সাহেব নিয়ে একটু আগে দাম এদিকে পাঠা দিলে ভালো হয় আজি সাহেব এদিকে পাঠা দিলে ভালো একটু এখানে চাপ দিয়ে দেন চাপ দিয়ে দেন একটু চাপ দিয়ে ভাই সূর্য কোথায় বলেন সূর্য কত উপরে সুরমার কাঠির উপরে আর জমিন আচ্ছা বলেন তো জমিন যদি কি পরিমাণ করছে ওই মুহূর্তে রব্বুল আলমিন বলেন যে আল্লাহ আল্লাহওয়ালাকে আল্লাহর জন্য মহাব্বত করবে তো তাকে আল্লাহ তালা আর শাহজিমের নিচে ছায়া এবার বলেন তো প্রত্যেক মুসলমানকে নিয়ত করা উচিত নয় যে আমি একজন আল্লাহকে ভালোবাসো কি হয় প্রত্যেকেই তার জীবনে একজনকে ঠিক করে নেওয়া উচিত পারলে তো এক ঠিক করা দরকার এক না পারেন তো একজনকে ঠিক করে নেন আমি একজনকে আল্লাহ আলাহকে ভালোবাসি আর শাহজিমের নিচে ছায়ার আশায় আমি একজন আল্লাহ আল্লাহকে ভালোবাসি আল্লাহ তালা আমাদেরকে তা ফেকদান করেন মনে মনে ঠিক করে নেবেন আমি তো চর্মন ফির সবকে ভালোবাসি আমি তো আল্লাহ মাহমুদ শফিকে ভালোবাসি আমি তো মুখকে ভালোবাসি আমি তো শেখ হলে দি আসলে ভালোবাসি আমি তো ঢালকা গজর তলাকে ভালোবাসি এরকম একদম ঠিক করে না আমি মুফতিজা আবু সাহেদে বজুরকে ভালোবাসি একদম ঠিক করে নেন যে আমি এক আল্লাহওয়াল্লাহকে ভালোবাসি হয় তো আল্লাহ তালা আর নিচে ছায়া দিয়ে দিনে আল্লাহাম আল্লাহ আমাদের আমাদেরকে তাও ফেক গরজ ঠিক করা দরকার জিন্দিগির লক্ষ্য ঠিক করা দরকার জিন্দগির টার্গেট ঠিক করা দরকার আমার জিন্দিগির গতি ঠিক করা দরকার আমার গন্তব্য ঠিক করা দরকার এটা আমাদের গন্তব্য নয় এটা আমাদের শেষ ঠিকানা নয় আমাদের গন্তব্য জাননার কবর আমাদের গন্তব্য নয় হাসর ময়দানও আমাদের গন্তব্য নয় আমাদের গন্তব্য মূলত গন্তব্য জাননার বলেন আমাদের মূলত গন্তব্য কি বলে জান্নাত আমাদের মূল গন্তব্য প্রত্যেকের ঠিক করা দরকার ও আমার মূল গন্তব্য তো জান্নাত আমার মূল গন্তব্য তো জান্নাত বলেন আমার মূল গন্তব্য কি বলেন আমার মূল গন্তব্য জান্নাত আর আমার জান্নাতে যাওয়ার পথে বাধা দুইটা শয়তান এবং নফ আমার জন্মাত যাওয়ার অন্তরায় দুইটা শয়তান এবং নফস বলেন শয়তান এবং কি কোনো ফেরেস তাকে নফস দেয় নাই আর কোনো জানোয়ারকে নাই নিস গড়ে নফ্স দিছে কারে বলেন নফ্স শুধু আমাদেরকে দিছে এই নফ চব্বিশ ঘন্টা আমাকে খারাপির নির্দেশ দেয় সে শুধু চায় আমি খারাপি করি ঠিক করার জন্য যদি আপনি রাহাবর না ধরেন এই নক্স ঠিক হবে না কথা বুঝে আসছে কিনা বলেন যদি সঠিক মেস্ত্রীর কাছে এটা না ফাটান এই নকশো ঠিক হবে না আর নকশো যদি ঠিক না হয় এই নকশো জাহান নামে দিয়েই চালে ষড়যন্ত্র বড় দুর্বল শয়তান আস্তা ফেরলে ফল দৌড় দেন কিন্তু এই নক্স বড় আর এতে ও মধ্যেও ধোকা দেয় নামাজের ভিতরেও ধোকা দেয় সেজন্য সিদ্ধান্ত না তো নাই এজন্যই তো কোনো জানোয়ার জাননাতে যাবে না কোনো জানোয়ার কি জান্নাতে যাবে না আমার শুধু নকশ দিছে প্রতিবন্ধকতা দিছে আল কল দিছে বলে নফস বলবে গুনা করল বলবে নেকি করো। এবার যেটা গালেপ হবে পুরস্কার সেই হিসাবে হবে কি ভাই রাস্তা যখন বের হয়ে নফস কি পরিমাণ বলে এটার দিকে তাকাও এটার দিকে তাকাও এটার দিকে তাকাও কিন্তু আমাদের দিল সঙ্গে সঙ্গে বলে না তাকায়ও না দিল কিন্তু বলে তাকায়ও না এখন যদি নফ্স গালেপ হয় তাকায় ফেলস ঝে দেওয়া দরকার কিনা বলেন এটা কি মাঝে মাঝে দেওয়ার বিষয় না চব্বিশ ঘন্টা দেওয়ার বিষয় আচ্ছা উচিত কি ছিল প্রতিদিন বাস্তব না বাস্তব কিনে আমার দুনিয়া ষাট বছর দুনিয়া ষাট বছরের জন্য সরকারি চাকরিজীবীরা অফিস করেন কয় ঘন্টা ডেলি হ্যাঁ তো ষাট বছরের জন্য ডেলি আট ঘন্টা আপনারা অফিস ঘুম নাই। খানা দুপুরে খানা খায় চারটা বাজে আমার বাড়িতে দুপুরে খানা খায় রাত বারোটা বাজে সময় নাই সাত বছরের জিন্দিগির জন্য যদি ডেলি বারো ঘন্টা ঘন্টা করা লাগে কত হাজার হওয়া উচিত ছিল কি এখন হাতে গনেন তো পুরো জেলায় পুরা দেশে কয়টা পাওয়া যাবে আসেনি নাই রুগীও তো রুগী হয়ে রয়েছে না থাকবে কোথেকে আরে ডাক্তারে তো রুগী হয়ে গেছে গা ডাক্তারের দিলেই তো শুধু ফুলস ডাক্তারের দিলেই তো শুধু টাকা এখানে ডাক্তারই তো ডাক্তার হয়ে গেছে বাস্তব না অবস্থা এই জন্য মেরে ভাইও চলেন আমরা ইনশাল্লাহ নিয়ত করি আমরা প্রতি মাসে কমপক্ষে দুই ঘন্টার জন্য এই সময়টা বের করবো ইনশাল্লা আল্লাহ আমাদের সব পেক্ষে তো উচিত ছিল প্রতি সপ্তাহে একবার করে আসা তাও না পারলে কমপক্ষে পনেরো দিনে একবার করে আসা কিন্তু মরে গেল তার এখন কোন কোন দফতরে সই করতে হয় কি হয় কোন কোন অফিসান তারা সই লাগে কে কে গিয়া বলে স্যার কবর থেকে সইটা দিয়ে দেন শ্মশান থেকে এখন সইটা দিয়ে দেন কে কে বলছে জীবনে আর কেউ বলবে বলে হ্যাঁ আর কেউ বলবে বলে না এজন্য মেরে ভাই চলেন আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরা কমপক্ষে মাসে একবারে হাজিরাটা দিব ইনশাল আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এটা মনে করেন যে আমি আমার নফসের চিকিৎসার জন্য এক জায়গায় যাবো আর এই চিকিৎসা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এই চিকিৎসাই হলো নফসের চিকিৎসাই হলো জিকির তার পরিমাণ সিধা হবে এটা যে সিধা রাখা বড় জরুরি এটা বড় হারামি এটা বড় হারামি এটা যে কি পরিমাণ হারামি আল্লাহব ইউম নিজে বলেন আপনি না সাফ করেন কি হয় তাহলে জরুরি কিনা বলেন আল্লাহ আমাদেরকে তাফিক দান করেন ইনশাল আমরা আমাদের ছয়ত জিকির করবো ইনশাল এটা আমরা এখন কেন করব, শুধু শিখার নিয়তে করবো ইনশাল শুধু শিখার নিয়তে আমরা আমাদের জিকির কেমনে করব। জিকিরের আওয়াজ হবে আমার দিল আমার জবান আমার কান আমার দিল আমার জবান আমার কান এ বেশি আওয়াজ আল্লাহ তালার পক্ষ থেকে পছন্দনীয় নয় আল্লাহ পক্ষ থেকে কি নয় বলেন পছন্দনীয় নয় জিক ভয়ে ভয়ে জাহারিম বেশি আওয়াজ দিয়ে নয় রকম বলছেন বেশি আওয়াজ লাগিয়ে নয় বেশি আওয়াজ দিয়ে নয় আচ্ছা মালিক বলেন বেশি আওয়াজ দিয়ে নয় আমি আমরা কেন আরো জোরে যেমন এই ছেলে আমার এত কাছে ইয়াসিন আমি যদি ওকে এখন জোরে ডাক দিই খুব জোরে আওয়াজ করে ডাক দি ইয়াসিন আপনার কি বলবেন ও এত কাছে আপনি এত জোরে ডাকলেন কেন আমি কেন এত জোরে আওয়াজ লাগাবো কোন প্রয়োজনে আমি এত জোরে আওয়াজ লাগাবো এত জোরে আওয়াজ লাগাই আমি ক্লান্ত হয়ে যাই আধা ঘন্টা পরে আর বেশি করতে পারি না অথচ আমি ঝিপব্বা দিয়ে যদি করতে থাকি তো চব্বিশ ঘন্টাই সহজ কথা ঠিক না ব্যাসী বলে এই জন্য আমরা কখনোই খুব চিল্লায় চিল্লাইয়া করব না বল সে মৃদু আওয়াজে করব। আর একাকি যখন হবেন তখন তো একদম মনে মনে একদম শুধু ঝিটবা নড়বে কখনোই জিকির করতে মাথা নড়ার দরকার নাই। কখনোই জিকির করতে হাত নড়ার দরকার নেই আর এগুলো আমরা বাধা না দিতে না দিতে আজকের সমাজের দৃশ্য হয়ে গেছে আজকের আটরশি আজকের বারো রশি তেরো রসি যত কথা বলেন এগুলো সব হক জিন্দা না হওয়ার কারণে যদি আলো না জ্বালানো অন্ধকার লাগে কিছু জ্বালাইতে হয় না অন্ধকারের জন্য কিছু দিতে হয় না করতে হয় না অন্ধকার অটোমেটিক আসবে আগাছার জন্য সাদ দিতে হয় না গাছের জন্য স্বাদ দেওয়া লাগে কথা বাঁচতাম না বাঁচতাম কি ভাই মরিষ খেতে স্বাদ দিতে হয় কি না বলেন এবার মরিষ খেত তুলে ফেলছেন খেতে এত ঘাস করতে কি আসলো এবার স্বাদ দিলোকে বিশ লোকে। তাহলে আগাছার জন্য কি লাগে না সার লাগে না হ্যাঁ আগাছারই কি আগাছাই তো ঘাস ঘাস ইত্যাদির জন্য কি লাগে না সার লাগে কিন্তু মরিচ ঘাসের জন্য কিভাবে যত্ন নিতে হয় কিভাবে সার লাগাইতে হয় আজকে আমরা সহি সহিভাবে ধিকির না করার কারণে বা তেল এইভাবে মাথা ছাড়া দিয়ে বসে এর জন্য বা তেল দেয় এর জন্য আমরাও দায় আমরা দেয় আমরা করি নাই তো এই জন্য চলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাল রতবার একশো বার লাভ কি হবে আমরা কত জুমায় বলছি লাভ কি হবে একশোটা গোলাম আজাদের সাহ আলহামদুলিল্লাহ লাভ কি হবে একশোটা ঘোড়া আল্লাহ রাস্তায় ওঠ আল্লাহ রাস্তায় কোরবানি করার সব লাভ কি হবে আসমান থেকে জমিন খালি জায়গাটা আল্লাহ নেগিলি এরপরে কমপক্ষে রোজ আনা একশোভা দুরুৎ শরীফ রোজ আনা একশোভাত ইস্তেকাফা পারবো না আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন লাইট বন্ধ করে দেন সকলের মৃদু আওয়াজ আমরা জিকির করে নেব ইনশাআল্লাহ শুভহানুভহানুভহানুভ